আর এভাবে যখন তাদের ওপর আমার আজাব নাজিল হতো। তখন তাদের মুখে শুধু এ একটি কথাই থাকত যে অবশ্যই আমরা ছিলাম যাদের কাছে নবী পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব একইভাবে রসুলদেরও আমি প্রশ্ন করব মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যবলী খুলে খুলে বর্ণনা করব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 কিন্তু তোমরা আমার নিয়ামতের খুব কমই শকুর আদায় করে থাকো। আমি তোমাদের বানিয়েছি অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি আমি ফেরেস তাদের বলেছি সম্মানের নিদর্শন হিসেবে তোমরা আদমকে সাজদা করো। তখন আমার আদেশে সবাই আদমকে সাজদা করল একমাত্র ইবলিশ ছাড়া সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে সামিল হল না আল্লাহ বললেন বলেন ইবলিস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 তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও যেদিন এই আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে আল্লাহ বললেন হ্যাঁ যাও যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমিও তাদের একজন সে বলল যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে পথভ্রষ্ট করলে তাই আমিও এদের গুমহরা করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ও পেতে বসে থাকব अतपर तर पथभ्रष्ट कर दिखा पे तरफ डी तरफिकोक के तुम्हार न्यामत कृतज्ञता आदायकारी हिसाब से देखते पा आल्ला बेर जाओ तुम एखान अपमानित विताड़ित अवस्था आदम सन्तान जरा तुम अनुसरण कर এবং তোমাদের সবাইকে দিয়ে নিশ্চয়ই আমি জাহার নাম পূর্ণ করে দেব আল্লাহ আদমকে বললেন তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করতে থাক এবং এর যেখান থেকে যা কিছু চাও তা তোমরা খেতে পারো কিন্তু এ গাছটির কাছেও চেয়েও না গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে সামিল হয়ে যাবে অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল প্রকাশ করে দিতে পারে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 অতপর এক সময় যখন তারা উভয় সেই গাছ ও তার ফল করলো। তখন তাদের লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন ঢাকতে শুরু করল তাদের মালিক তখন তাদের ডাক দিয়ে বললেন আমি কি তোমাদের উভয়কে গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদের একথা বলে দিই যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশ্মন নিজেদের ভুল বুঝতে পেরে তারা দুজনে বলে উঠল হে আমাদের মালিক আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যাব তারা বললেন এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশ্মন সুনির্দিষ্ট সময় পর্যন্ত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 তবে আসল পোশাক হচ্ছে কিন্তু তা আল্লাহর ভয় জাগ্রতকারী পোশাক আর এটা হচ্ছে উত্তম পোশাক এবং এটা আল্লাহ নিদর্শন সমূহেরও একটি অংশ এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এই আদমের সন্তানরা শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করে দিয়েছে তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল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 स्वयं आल्लादेश नबी तुम्हें कश्लील कि आल्ला सम्पर्म जार बेपारे तुम्हारा कि मालिक तो शुद्ध न्याय इन्साफे आदेश दिखाता आदेश हम इबादते ही तुम्हरा तुम्हारे लक्ष्य स्थिर रखते ही तुम्हरा डाको जीवन विधान एकान भाव खालेज कर प्रथम सृष्टि कर दल लोक सठिक पथ देखिए और द्वित दल गुमराही और विद्रोह भलोभ चेपे बस एर परवर्ती पर्याल्ला के बद शान निजे अभिभावक बनने निजे सठिक पथर ओपर मन कर তোমরা প্রতিটি এবাদতের সময় তোমাদের সুন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো তোমরা খাও এবং পান কর তবে কোনো অবস্থাতেই অপচয় করো না কেননা আল্লাহ অপচয়কারীদের কখনও পছন্দ করেন না হে আল্লাহ আল্লাহতালা দয়া সুন্দর্য সৌন্দর্যমন্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে এগুলো তো আল্লাহতালা স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন তুমি এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা কিন্তু কিয়ামতের দিন বিশেষভাবে এগুলো ইমানদারদের জন্য নির্দিষ্ট থাকবে এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি তুমি এদের বলো হা আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুণা ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা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 যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং বড়াই করে এর সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তারাই হবে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন অবস্থান করবে যে ব্যক্তি আল্লাহতলা সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চাইতে বড় জালে মার কে এরা হচ্ছে সেসব ব্যক্তি যারা কেতাবে বর্ণিত দুর্ভোগের তাদের নিজেদের অংশ পেতে থাকবে এমনি ভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেস্তারা যখন এসে হাজির হবে তখন ফেরেস্তারা বলবে বলো তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহতালার বদলে ডাকতে তারা বলবে আজ তারা আমাদের ছেড়ে সরে গেছে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 পূর্ববর্তী দলের ব্যবহারে বলবে হে আমাদের মালিক এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরা করেছিল তুমি এদের জাহান নামে শাস্তি দ্বিগুণ করে দাও আল্লাহ বলবেন আজ তোমাদের প্রত্যেককেই দ্বিগুণ শাস্তি দেয়া হবে কিন্তু তোমরা তো অনুধাবনই না। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র দিয়ে একটি উঠ প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি কিন্তু তাদের জন্য নিচের বিছানাও হবে জাহান নামের আবার জাহান নামই হবে তাদের উপরের আচ্ছাদন এভাবেই জালেনদের আমি প্রতিফল দিয়ে থাকি ওদিকে যারা আমার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি তাদের কারো ওপর पर घृणा विदेश निर्दिष्ट जन्नतर पदेश दिए झर्णाधारा प्रवाहित समस्त प्रशंसा पुरस्कार स्थानीय আমাদের হেদায়তের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়ত পেতাম না আমাদের মালিকের রসুলরা এক নির্ভুল বিধান নিয়ে এসেছিল এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে আজ তোমাদের এক মহান জান্নাতের মালিক করে দেয়া হল আর এটা হচ্ছে সেসব কার্যক্রমের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। এরপর জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে বলবে আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি তোমরা কি তোমাদের মালিকের ওয়াদাসমূহ সঠিক পাওনি তারা বলবে হতপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে জালেমদের উপর আল্লাহ লানত হোক যারা মানুষদের আল্লাহতালার পথ থেকে বিরত রাখতে চাইত এবং শুধু বাঁকা পথ খুঁজে বাড়াত আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত জন্নাত ও জাহান্নাম উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আরেক এক দলের কিছু লোক যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে তারা জান্নাতের অধিবাসীদের দেখে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এরা যদিও তখন পর্যন্ত জান্নতে প্রবেশ করেনি কিন্তু এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে অতপর যখন তাদের দৃষ্টি জাহান নামের অধিবাসীদের আজাবের দিকে ফিরিয়ে দেয়া হবে তখন তারা বলবে হে আমাদের মালিক তুমি আমাদের এজালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানীয় অবস্থানকারী ব্যক্তিরা জাহান নামের কিছু দক্ষে যাদের তারা কোন বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে ডেকে বলবে তোমাদের দলবল কোনোটাই আজ কাজে এলো না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি এরা কি নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে আল্লাহতালা এদের তার রহমতের কোন অংশই দান করবেন না আজ আল্লাহ বলেছেন। তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো তোমাদের নেই। না কোন জাহান নামের অধিবাসীরা জান্নাতের লোকদের দেখে বলবে আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও অথবা আল্লাহ আল্লাহতালা তোমাদের যে খাবার দান করেছেন তার কি অদংশ আমাদের দাও তারা বলবে আল্লাহ আল্লাহতালা আজ এ দুটি জিনিস কাফেপদের জন্য হারাম করেছেন যারা দিনকে খেল খেলতামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে ভুলে গেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদের কাছে এমন একটি কেতাব পৌঁছে দিয়েছিলাম যে আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি যারা এর ওপর ইমান আনবে এ কেতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হৃদায়ত ও রহমত এরা কি চূড়ান্ত কোন পরিণামের জন্য অপেক্ষা করছে যেদিন সত্যি সত্যিই সে পরিণাম তাদের কাছে আসবে সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের রসুররা এদিনে সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল আমাদের জন্য আজ কোন সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে যাতে আমরা সেখানে গিয়ে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি যা আমরা আগে কখনো করিনি মূলত এটাই হচ্ছে সেসব লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং দুনিয়ায় তারা যা কিছু মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে মালিক আল্লাহ যিনি ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হন তিনি রাতের আবরণকে দিনের উপর ছেঁয়ে দেন যেন তা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে তিনি সৃষ্টি করেছেন সুরুজ চাঁদ ও তারা সমূহ। মূলত এর সব কটিকেই আল্লাহ আল্লাহতালার বিধানের অধীনে করে রাখা হয়েছে জেনে সৃষ্টি তার। সুতরাং এর ওপর ক্ষমতাও চলবে একমাত্র তার। সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতালা অত্যন্ত দয়ালু ও বরকতময় অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে শুধু তোমাদের মালিক আল্লাহ আল্লাহতালাকেই ডাকো অবশ্যই তিনি তার রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তাতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র আল্লাহ আল্লাহতলাকেই ডাকো অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি নিকটে রয়েছে তিনিই মহান আল্লাহ যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই অতপর সে মেঘ থেকেই আমি পানি বৃষ্টি বর্ষণ করি অতপর তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি এভাবে আমি মৃতকেও জীবন থেকে বের করে আনব সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে উৎকৃষ্ট জমিন তা থেকে তার মালিকের আদেশে উৎকৃষ্ট ফসলই উৎপন্ন হয় আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি অতঃপর সে তাদের বলল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহ তালার দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাহবুদ নেই আমি তোমাদের উপর এক কঠিন দিনের আজাবের আশঙ্কা করছি তার জাতির নেতারা বলল হে নুহ আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমার মধ্যে কোনই গোমরাহি নেই আমি তো হচ্ছি সৃষ্টিকূরের মালিক আল্লাহর পক্ষ থেকে আসা একজন রসুল আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণী সমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং সে মতে তোমাদের সেমাদের কামনা করব আখেরাত আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না তোমরা কি এতে আশ্চর্যানিত হচ্ছে যে তোমাদের উপর তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে আল্লাহতালার বাণী এসেছে যাতে করে সে তোমাদের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে এবং আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের সবাইকে আজাব থেকে উদ্ধার করেছি আর যারা আমার আজাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিয়েছি এরা ছিল গোঁড়া অন্ধ আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে সে তাদের বলল হে আমার জাতি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 আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের কাছ থেকে আসা বাণী তোমাদের কাছে পৌঁছে দেব আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী তোমরা কি এটা দেখে বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের মতো একজন মানুষের মাধ্যমে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের আজাবের ভয় দেখানোর জন্য সুস্পষ্ট বাণী এসেছে স্মরণ করো কিভাবে আল্লাহ তারা তোমাদের নুহের পর এই জমিনের খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির চাইতে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন অতএব হি আমার জাতি তোমরা আল্লাহ তালার অনুগ্রহগুলো স্মরণ করো আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে তারা হুদকে বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের বন্দুকী করেছে তাদের একেবারে বাদ দিয়ে দেব এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে এসে আজাম যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হও বলল তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আজাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও যা তোমরা এবং তোমাদের বাপ দাদারা এমনি এমনি দেখে দিয়েছ যার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোন রকম সনদ নাজিল করেননি অতএব তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব অতপর যখন আজাব এল তখন আমি তাকে এবং তার সাথে যেসব ইমানদার ব্যক্তি ছিল তাদের আমার রহমত দ্বারা আজাব থেকে বাঁচিয়ে দিলাম আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম এরা তো আসলে ইমানদারই ছিল না সামুদ জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে সে এসে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার বন্দেগি করো। তিনি ছাড়া তোমাদের আর কোন ইল্হ নেই তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে হাজির হয়েছে আর তোমাদের জন্য আল্লাহতালার জমিনে বিচরণ করে খেতে পারে তোমরা তাকে কোন খারাপ মত স্পর্শ করোনা তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আজাবে এসে তোমাদের পাকড়াও করবে স্মরণ করো যখন আল্লাহ আল্লাহতালা আদ জাতির পর তোমাদের দুনিয়ার খলিফা বানিয়েছিলেন এবং আল্লাহ আল্লাহতালার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন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 তার উপর ইমান এনেছে বলল তোমরা কি সত্যি জানো সালেহ আল্লাহ তালার পাঠানো একজন রসুল তারা বলল হ্যাঁ তার উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি অতঃর সে অহংকারী লোকেরা বলল তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি অতএব তার উষ্ট্রিটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল হে সালেহ আমরা তো উষ্ট্রিটিকে মেরে ফেললাম যদি তুমি সত্যি ইরসুর হয়ে থাকো, তাহলে সে আজাদ নিয়ে এসে যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ অতঃপর এক প্রলয়নকারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল অতঃপর সে তাদের কাছ থেকে অন্যদিকে চলে গেল এবং সে নিজের জাতিকে বলল আমি আমার মালিকের সতর্ক বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্য কল্যাণও কামনা করেছিলাম কিন্তু তোমরা তো কোনো কল্যাণকামীদের পছন্দ পছন্দই না দুধকেও পাঠিয়েছিলাম যখন সে জাতিকে বলেছিল তোমরা এমন এক অশ্লীলতার কাজ করছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি তোমরা যৌন তৃপ্তির জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও আসলে তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি তার জাতির কাছে তখন একথা বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে সবাই মিলে তাদের তোমাদের জনপথ থেকে বের করে দাও কেননা এরা হচ্ছে কুতিপয় পাক পবিত্র মানুষ তোপর যখন আমার আজাব এল তখন আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম তার স্ত্রীকে ছাড়া সে আজাবে কবলিত হয়ে পেছনের লোকদের মধ্যে স্বামীর থেকে গেল আমি তাদের উপর প্রচণ্ড আজাবের বৃষ্টি বর্ষণ করতে থাকলাম সুতরাং তুমি ভালো করে চেয়ে দেখো অপরাধী ব্যক্তিদের পরিণাম সেদিন কি ভয়াবহ হয়েছিল আর মধিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই ভাইকে সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ বন্দিগি কর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে অতএব তোমরা সে মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করবে মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না আল্লাহ এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না তোমরা যদি আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ কর প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেক না যে তোমরা লোকদের ভীত সন্ত্রস্ত করবে এবং যারা ইমান এনেছে তাদের তোমরা আল্লাহ আল্লাহতালার পথ থেকে বিরত রাখবে আর সব সময় অহেতুক দোষ ত্রুটি খুঁজতে থাকবে স্মরণ করে দেখো যখন তোমরা সংখ্যায় ছেড়ে নিতান্ত কম অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন অতএব তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোন একটি জনগোষ্ঠী যদি আনে। আর একটি দল যদি তার উপর আদৌ ইমান না আনে তাহলে আল্লাহর কি ক্ষতি হবে অতঃপর তোমরা ধৈর্য ধারণ যতক্ষণ না আল্লাহ আল্লাহতালা নিজেই আমাদের মাঝে একটা ফ্যাস করে দেন তিনি হচ্ছেন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 সেখান থেকে আল্লাহ আল্লাহতলা একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবন আদর্শে ফিরে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করব আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে আসব হ্যাঁ আমাদের মালিক যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে এটা ভিন্ন কথা অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর চেয়ে আছে আমরা একান্ত আল্লাহ তালার উপর নির্ভর করি এবং আমরা বলি হি আমাদের মালিক আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক একটা ফ্যাস করে দাও কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফয়সলাকারী তার জাতির নেতৃস্থানীয় লোক যারা আল্লাহতালার নবীকে অস্বীকার করেছে তারা সে জাতির সাধারণ মানুষদের বলল তোমরা যদি সয়াবের অনুসরণ করো তাহলে তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে নবীর কথা অমান্য করার কারণে একটা প্রচন্ড ভূকম্পন এসে তাদের নির্বম আঘাত করল और देखते देखते सबा तीन घर मुख थुबड़े पड़े जायेब के अमान्य कर भाई ध्वस मनदिन क्यों बसबाद करस्त हो जाय के अस्वीकार करारेल हे जी तुम्हारे मालिकर बाणीसमूह पहुंचा आंतरिक भाव তোমাদের কল্যাণ কামনা করেছিলাম আমি কেন এমন সব মানুষের জন্য আফসোস করব যারা আল্লাহকে অস্বীকার করে আমি কোন জনপদে কোন নবী পাঠিয়েছি অথচ সেই জনপদে মানুষদের অভাব ও কষ্ট দিয়ে আক্রান্ত করিনি এমনটি কখনো হয়নি আশা করা গিয়েছিল এর ফলে তারা আল্লাহতালার কাছে বিনয় অবান্ত হবে অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থার দ্বারা বদলে দিয়েছি এমন কি।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 বরং এদের অধিকাংশকেই আমি বড় বড় অপরাধে অপরাধী পেয়েছি এদের ধ্বংসের পর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার কাছে কিন্তু পারিশন সমূহের সাথে বাড়াবাড়ি করেছে আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে মূষা বলল হে ফেরাউন আমি অবশ্যই সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল এটা নিশ্চিত আমি আল্লাহ আল্লাহতালা সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবো না আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি বনি ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে যাও। ফেরাউন তুমি যদি সত্যিই তেমন কোন নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তা সামনে নিয়ে এসো অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল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 তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে সিদ্ধান্ত মোতাবেক জাদুকররা যখন ফেরাউন্ডের কাছে এল তখন তারা বলল আমরা যদি আজ মূসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে সে বলল হ্যাঁ তা তো অবশ্যই এবং তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম এবার জাদুকররা বলল হে মূসা জাদুর বান তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগে নিক্ষেপ করব সে বলল তোমরাই বরং আগে নিক্ষেপ করো অতঃপর তারা তাদের জাদুর বান নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির ওপর জাদু করে ফেলল এতে করে তারা মানুষদের ভীত আতঙ্কিত করে তুলল তারা সেদিন সত্যি সত্যিই বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল পর আমি মুসার কাছে ওহি পাঠালাম এবং তাকে বললাম এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো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 এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো তারা বলল আমরা তো একদিন আমাদের মালিকের কাছে ফিরে যাবই, তাই আমরা তোমার শাস্তির পরোয়া করি না তুমি আমাদের কাছ থেকে এ কারণেই নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তার উপর ইমান এনেছি আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হে আমাদের মালিক তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও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 একি কি শেষ হবে না মুসা বলল, হবে। খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের মালিক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তার স্থলাভিষিক্ত করবেন অতঃপর আল্লাহ তারা দেখবেন তোমরা কি ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম সম্ভবত তারা কিছুটা হলেও বুঝতে পারবে যখন তাদের উপর ভালো সময় আসত তখন তারা বলত এ তো ছিল আমাদের নিজেদেরই পাও না আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসত তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মুসা এবং তার সঙ্গী সাথীদের উপরই আরোপ দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহতাল হাতেই রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোকই এ সম্পর্কে অবহিত নয় তারা মূষাকে আরো বলল আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন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 তখন তারা বলত হে মূসা তোমার প্রতি প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতি মতো তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া যদি এবারে মতো আমাদের উপর থেকে এ বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ইমান আনব এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব অতঃপর যখনই তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সময়টুকু সেজন্য নির্ধারিত ছিল সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম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 সমুদ্রের এপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময়ে তাদের মূর্তিকে পূজা দেওয়ার জন্য বসে থাকত এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল হে মুসা তুমি আমাদের জন্যও এ ধরনের একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে কথা শুনে সে তাদের বলল তোমরা হচ্ছে আসলেই এক মূর্খ জাতি এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে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 আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত এতে তোমাদের জন্য তোমাদের পারওয়ার দেগারের পক্ষ থেকে এক মহাপরীক্ষা নিহিত ছিল আছে ডাকার জন্য আমি ৩০টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম পরে তাতে আরো দশ মিলিয়ে তাকে পূর্ণ করেছি এভাবেই তার জন্যে তার মালিকের নির্ধারিত সময় ৪০ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেল যাত্রার প্রাককালে মুসা তার ভাই হারুনকে বলল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 तुम्हें बर अनदूर पहाड़ टी दिखाई देखिए नूर देखने पहाड़ श्रियोज्योति निक्षेप कर लहाड़के चूर्ण विच्छि मुसा बेहूश हो गज्ञा फिर पेल तक से बल महापवित्रता तुम हे अल्लाह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 सर्व विषयम और सबकि विस्तारित विवरण लिखे दिल अतएव तुम्हारे जरूर लोक जान उत्कृष्ट अंश ग्रहण करोम सेद्रोहर आस्ताना देखिर मानसिदर्शन थे भिन्न दिखे फिर देव जरा पृथ्वी अन्या भाव बाहदुरी यह लोकर जो अतित ध्वसवशेष सब कई चिन्ह देखते पाए, इमान आनबे सठीक पथ देखते तब्ता पथ के पथ ब्रहण करा क्यों बाका पथ देखते पाये अनुसरण्य पथ हिसाब ग्रहण करयूह के मिथ्या सब्यस्त करजब उदासीन যারা আমার সমূহ ও পরকালে আমার সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করবে তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে যাবে আর তারা এ দুনিয়ায় যা কিছু করবে তাদের তেমনি প্রতিফল দেয়া হবে মূষার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গোবাছুর বানিয়ে দিল তা ছিল জীবনবিহীন একটি দেহ যার আওয়াজ ছিল শুধু গরুর হামবারব এ লোকেরা কি দেখতে পায় না से देहटी तरफ कथा बोले ना से पथा दे सत्वेटी मामुद्रल जालेम जनताप्त देखते पेल गुमराहे तक मालिक जोर दया ना कर गोबाछ के मबुद बनानों क्षमता ना कर निश्चित ध्वस हो जा किदसा जन क्रुद्ध और क्षुब्ध हो निजी लोक जनता फिर एल तक कथा शुने तूर पर तुम्हारा कि जघन्य कमरा कि मालिक आदेश आसार आगे तुम्हारे मालिकर आदेश बेपारेड़ाह शुरू कर ले रागे खुभे से फलकगुलर माथा चूल धरे टे आ मुसा के लक्ष्य कर হে আমার মায়ের ছেলে সহোদর ভাই এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল তারা এক পর্যায়ে আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল তুমি আমার সাথে এমন কোনো আচরণ করোনা যা শত্রুদের আনন্দিত করে আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করোনা সে মুসা বলল হে আমার মালিক আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও सबच बड़ दया हाँ जिस गुरछर के मबुद बन तरफ मालिक गाछना आल्ला नाम मिथ्याटन शस्ती सब लोक अन्या कौबा करमान निश्चय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 তুমি হচ্ছে আমাদের অভিভাবক অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের উপর কেননা তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার তুমি আমাদের জন্য আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করছি আল্লাহ বললেন হ্যাঁ আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই আর আমার দয়াথু আসমান জমিনের সব কয়টি জিনিসকেই পরিবেষ্ট করে রেখেছে अवश्य लिखे देव एम लोकर जाला भय जक आदाय आयात समूह ईमान आने जा बार्तक निरक्षर रसुलरण उल्लेख तरफ खेत दावर और इंजिले देखते पे नी तक भल कह मंद क्षेत्र बरत रखे तबतियों पाक जिनके हालाल और नापा जिन समूह के तरह हराम घोषणा कर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 और परवर्ती वंशधर बिलपीतर कार्यक्रम धंस कर दृष्टान समूह तक खोलाखलि बर्णना कर फिर आसम तुम तक एम एक मानसी पढ़े शुना जर का नबीर माध्यम आयत समूह नाजिल कर आयत विच्युत अतपर शयान तारिछुन এবং সে সম্পূর্ণ গুমরা লোকদের দলভুক্ত হয়ে পড়ে অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পার্থিব কামনা বাসনার অনুসরণ করে অতঃপর তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিউবা বের করে হাপাতে থাক আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও জিউবা ঝুলিয়ে হাপাতে থাকে यह हम तृष्टान जायमूह अस्वीकार करीगुलदर्शन समूह निजी जुलूम करदाहरण कतना निकृष्ट आल्ला जाके पथ देखान से सठीक पथ प्राप्त अब जान गुमराह करें भीषण क्षतिग्रस्त बस्तुत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 আল্লাহ আল্লাহতালার জন্যেই যাবতীয় সুন্দর নামসমূহ নিবেদিত রয়েছে অতএব তোমরা সেসব ভালো নামই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তাঁর নামে বিকৃতি ঘটায় যা কিছু তারা দুনিয়া জীবনে করে এসেছে অচেরেই তার যথাযথ ফল তারা পাবে আমি যাদের সৃষ্টি করেছি সে মানুষ ও জিনদের মাঝে আবার এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে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 মুহাম্মদ তুমি বলো হে মানুষ আমি তোমাদের সবার কাছে আল্লাহ আল্লাহতালার রসুল হিসেবে এসেছি আল্লাহতালা আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক তিনি ছাড়া আর কোন মাবুদ নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান অতএব তোমরা সেই মহান আল্লাহ তালার উপর ইমান আনো তার বার্তাবাহক নিরক্ষর রসুলের ওপরও তোমরা ইমান আনো যে রসুল নিজেও আল্লাহ আল্লাহতালা ও তার বাণীতে বিশ্বাস করে এবং তোমরা তাকে অনুসরণ করো তোমরা সঠিক পথের সন্ধান পাবে মুসার জাতির মধ্যে এমন ধরনের কিছু লোকও আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং নিজেরাও অনুরূপ ইনসাফ করে আমি তাদের বারোটি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন আমি মুসার প্রতি ওহি পাঠালাম তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত কর তা থেকে বারোটি ঝর্ণাধারা উদ্ভূত হলো। প্রত্যেক দল তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল আমি তাদের উপর মেঘে ছায়াও বিস্তার করে দিলাম তাদের কাছে মান ও সালওয়া নামক এক উৎকৃষ্ট খাবার পাঠালাম তাদের আমি এও বললাম তোমাদের আমি যে সব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে সে সময় কথা স্মরণ করো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 তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল তাই আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আজাব পাঠালাম তাদের কাছ থেকে সেই জনপদের কথা জিজ্ঞেস করো যা ছিল সাগরের পাড়ে অবস্থিত যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ আল্লাহতালার মেধে দেয়া সীমা লঙ্ঘন করত আসলে শনিবারই সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোন দিন তা আসত না বস্তুত তাদের অবাধ্যতার কারণেই আমি তাদের অনুরূপ পরীক্ষা নিচ্ছিলাম স্মরণ লোক এও বলছিল তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহতলা ধ্বংস করতে যাচ্ছেন অথবা গুনাহের জন্য আল্লাহতলা যাদের কঠোর শাস্তি দিতে যাচ্ছেন তারা বলল এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের একটা ওজোর পেশ করা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 আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিল আবার তাদের কিছু ছিল এচে ভিন্ন ধরনের ভালোমন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি এ আশায় যে হয়তো তারা কখনো হেদায়তের পথে প্রত্যাবর্তন করবে কিন্তু তাদের অযোগ্য উত্তর সুরীরা একের পর এক এই জমিনে তুচ্ছ উত্তরাধিকারী হল তারা স্বাভাবিকভাবে আল্লাহতালার কেতাবেরও উত্তরাধিকারী হয়ে পড়ে তারা এ দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নেয় দিকে মূর্খের মতো বলতে থাকে আমাদের শেষ বিচারের দিন মাফ করে দেওয়া হবে কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয় অথচ তাদের কাছ থেকে আল্লাহ আল্লাহতালার কেতাবের এই প্রতিশ্রুতিকে নেওয়া হয়নি যে তারা আল্লাহ আল্লাহতালার সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না আল্লাহ আল্লাহতালা সেই কেতাবের যা আছে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 কোন কথা আছে যা বললে এরা ইমান আনবে তারা যাকে পথ হারা করে দেন তাকে পথে আনার আর দ্বিতীয় কেউ নেই আল্লাহ তো সবাইকেই তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন তারা তোমার কাছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে এ দিনটি কখন সংগঠিত হবে তুমি তাদের বলো এ জ্ঞান তো আমার মালিকের কাছেই রয়েছে এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না আকাশমণ্ডল ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা এটি তোমাদের উপর পতিত হবে একান্ত আকস্মিক ভাবেই তারা এই প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সবকিছু জানো তাদের বল কেয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ মানুষই এ সত্যটুকু জানে না তুমি আরও বলো আমার নিজের ভালোমন্দর মন্দ তো আমি নই তবে আল্লাহ আল্লাহতালা যা চান তাই হয় अजाना विषय सम्पर्ण ज्ञान जो फायदा स्पर्श करते तो शुद्ध एक जो नबी जहां नाम सतर्ककारी और जानते सुसंबा शुद्ध से जिन्हे जरा ऊपर ईमान आने से अल्लाह जिन्होंने तुम्हारे एक प्राणी पायदा करवर्ती पर्या जूड़ी बनिये যেন জুরির কাছে গিয়ে সে পরম শান্তি লাভ করতে পারে অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজনের জন্য ঢেকে দিল তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং প্রথম দিকে সে এ নিয়েই চলাফেরা করল পরে যখন সে গর্ভের কারণে ওজনে ভারী হয়ে এল তখন তারা পুরুষ মহিলা উভয়ই তাদের মালিককে ডেকে বলল হে আল্লা তালা যদি তুমি আমাদের একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো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 তারা তাদের কাউকে কোন রকম সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরও কোনো রকম সাহায্য করতে পারে না। তোমরা যদি মূর্খ লোকদের দিকে আহ্বান করো তারা তোমাদের কিংবা চুপ করে থাকো উভয়টাই তোমাদের জন্য সমান কথা তোদেরকে বাদ দিয়ে তোমরা যাদের সাহায্যের জন্য ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয় বান্ধা তোমরা তাদের দিকেই দেখো না তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের তাকে সারা দেয়া পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে অথবা তাদের কি কোন ক্ষমতাধর হাত আছে যা গিয়ে তারা সবকিছু ধরতে পারে কিংবা তাদের কোনো চোখ আছে যা গিয়ে তারা সবকিছু ডিখতে পারে কিংবা আছে তাদের কোনো কান যা গিয়ে তারা শুনতে পারে তুমি বলো তোমরা দেখো তোমাদের শরীর এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো ষড়যন্ত্র করার সময় আমাকে কোনো অবকাশ দিও না তুমি তাদের বলো নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি কেতাব নাজির করেছেন তিনি হামেশাই ভালো লোকদের অভিভাবক করেন আল্লাহ তারাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোন রকম সাহায্য করতে সক্ষম নয় এমন কি তারা নিজেদেরও কোনো রকম সাহায্য করতে পারে না তোমরা যদি কখনো তাদের হেদায়তের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না কথা বলার সময় যদিও তুমি দেখছ তারা তোমার দিকেই চেয়ে আছে खते ही पाए अवलम्बन करो कैसे तला आश्रय चाओ अवश्य शुनेंव सबकि अल्लाह तला केयदी कैतान पक्षा स्पर्श कर तब तथे साथ ही আত্মসচেতন হয়ে পড়ে তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায় তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিয়ে যেতে চায় অতপর তারা চেষ্টার কোন ছুটি করে না আবার যখন তুমি কিছুদিন তাদের কাছে কোনো আয়াত এনে হাজির না করো তখন তারা বলে ভালো হতো যদি তুমি নিজেই এমন কিছু বেছে না আনতে তুমি বলো আমি তো তাই অনুসরণ করি যে আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয় अरे कुरान हम तुम्हार नाजिल कर अंतृष्टिसम्पन्न ज्ञान जरा इमान एने तर हिदायत और रहमत जख तुम सामने कुरान तेलावाजनोजे शून एश्चूत थक आशा जाम दया हे नबी तुम्हारे मालिक के स्मण कर मने मने सकाल सन्ध्य सबिनय शशंक चित्ते অনুজ্জ স্বরের কথাবার্তা দিয়েও তাকে তুমি স্মরণ করো কখন তাঁর স্মরণ থেকে গাফেল হই না এই যিনি করবেন এবং এই যিনিটির তেলাওয়াত সবাইকে করতে হবে। এটা ওয়াজে নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার করে তার এবাদত থেকে বিরত থাকে না তারা তাঁর তসবিহ করে এবং তার সামনে সজদার করেন